فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويرفر لكم ذنوبكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين درسوا بشعي اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد হনফি বাংলা করতে গায়ে জিত আজকে অনুষ্ঠানে উপস্থিত উপস্থিতায়াম এবং সর্বস্তরের তোহিদ জনতা রাত্র অনেক হয়ে গেছে আপনারা বয়ান শুনতে শুনতে বোর হয়ে গেছে বিরক্ত হয়ে গেছেন না আমি বেশি রাত্র নেব না ইনশাল্লা পনের বারোটার মধ্যে শেষ হয়ে যাবে যাবো এতক্ষণ সময় বিরক্ত লাগলেও বসে থাকতে হবে আপনারা যেমন কষ্ট করে বসে আছেন। আমরাও তো কষ্ট করে আসছি কষ্ট করে আসছে না আপনারা কাছাকাছি বাসা ঘুমা থাকবেন আমি আবার যাব দূরে আরেক জায়গায় তো এতটুকু হক তো আছে এক ঘন্টা বসে থাকবেন তো আমার মনে হয় এই বিষয়টা আপনাদের পে পুরা ভরে গেছে ভরে গেছে লামাজি আর কত শুনবেন আমরা এই ফেলকা বিষয়ে क्यों कथा कारण पथे आल्लार पथे डेटे समाज आगाचा से सड़ी बेदात आगाछा के ऊपर फेले खटी तो हईित के रक्षा कर এটা হয়ে দাঁড়িয়েছে যে ওলামায় কেরাম ওলামায় হক ওলামায় দেবন্ধ যারা যাদের জিন্দিগির পুরাটাই শিরিক বেদাতে বিরুদ্ধে কাজ করেছেন आज के लामाधामी बंधुरा दुद्धे मूल टार्गेट छात्र मूल टार्गेट तो आज के जेहतु दीर्घ आलोचनाषय छाड़ा विषय गुरुपूर्ण विषय कथा घुम ली फिरकार बिुद्धे संग्राम करते हैं दलिलिक संग्रामी फिरकार मूल उत्पाटने क्या करते আমাদের কিছু খোর ভাই আমাদের না কেউ নাই এই জন্য সলিম উদ্দিন কলিমুদ্দিন রহিম উদ্দিনেরা মাহফিলে বসে আমাদের ওলামায় কেরামকে মিলাদের বিষয়ে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখায় फिर आई दुईटा फिरकार चले रास्त जगह पृथ्वी जो धार्मिक आरोप मंदिर एक जो बुद्ध चले तरफ पेगोड़ाएंगान इबादत चले तार्चे मुस्लिम नामधारी দুইটা ফেরকা এক হলো অপর দলের মিলাদুল নবীর নামে তাদের এবাদত চলে মানুষের চলাচলের পাথ বন্ধ করে রাস্তায় চলে এবাদত কোন জায়গায় চলে এক ফেরতা হলো দল আরেক গোষ্ঠী হলাদি দল আমাদের শিয়া গোষ্ঠীরা তাদের মোহাবত শুরু হয় পহেলা মহরম থেকে কোথেকে আমার সাথে কথা বলতাম এক ঘন্টা আমি যদি এক ঘন্টা কথা বলতে পারবেন না রাগ করবেন আপনারা পায়ের নিচে ফেরেস তারা তাদের পাখা বিছিয়ে দেবে এই সব খালি হুজুরদের দরকার আর কারো দরকার নেই দরকার নেই তিরমিজির খালিস এসেছে নবী বলেছেন যখন কোনো ব্যক্তি দিন শিখতে শুরু করে দেয় তখন এই আসমানের নিচে জমিনের উপরে আসমানের উপরে জমিনের নিচে যত মখলুক আছে সেই হোক, প্রাণী মখলুকটা কিংবা সমুদ্রের মাছ হোক সমস্ত প্রাণীরা মিলে ওই ব্যক্তির জন্য মা ফেরাতের দোয়া করতে থাকে এই সব খালি হুজুরদের দরকার সবাই লাগবে না তখন আল্লাহ তার জন্য জান্ন সহজ করে দেন এই সব খালি মাদেশার ছাত্রদের দরকার সবার লাগবে না সবাই পেতে চান যদি পেতে চান তাহলে আমার সাথে এক নম্বর দল শিয়ারা তাদের মহাব্বত শুরু হয় পহেলা মোহরম থেকে পহেলা ওদের মহাব্বত শেষ হয় দশে মোহারম দশে আর আমাদের সুন্নি নাম ধারী ওই ভাইদের মোহাবত শুরু হয়ত দাবিদাররা উদযাপন করে শাহাদত কি উদযাপন করে কার বালার মর্মান্তিক শাহাদ তারা উদযাপন করে শাহাদা উদযাপন করে নীলাদ উদযাপন করে মানে বিলাদ জন্ম উদযাপন করে নবীর জন্ম কার জন্ম ভালো করে বুঝবেন दाबी कर दलिल दिए शेष कर दबी बबादत शाह उद्यान करते बुशार बाहदत मान ना शाहत আমার দাবি এটা আমার কি ভালো করে বুঝেনের নামে কিন্তু ওই মোতার বাচ্চা ওই শিয়ার সন্তানটা শাহাদ মানে আমার উপর বলেন না শাহাদ মানে এটা আমার দাবি আমি দলিল দেব দুই নম্বর ওই করে উদযাপন করে মিলাদ কি উদযাপন করে মিলাদ কি উদযাপন করে কিন্তু এই সুন্নি নাম ধারী বেদা তিটা মিলাদ মানে না লাদ আমার দাবি ভাল করে বুঝন শিয়া নাম ধারী ওই মুহাব্্যনে আহলে বাইদের নামে। রাস্তা বন্ধকারী শিয়ার বাচ্চা করে র্যালি ঠিকই বের করে মিলাদের নামে বের করলেও মিলাদ মানে এটা আমার দাবি আমি দলিল দেব এই দুইটা দাবি এখানে রাখেন দলিল দেবার আগে আরেকটা জিনিস বুঝেন আমাদের বর্তমান বিশ্বে খ্রিস্টান সম্প্রদায় নামে একটা সম্প্রদায় আছে নামে মিলাদালামের জন্মদিবস পালন করে কারা পালন করে তাদের নামে সিরাত বাচ্চাটা সব সময় মিলাদে সালামের মিলাদিন মিলাদ উদযাপন করে তাদের নবীর নামে কোনুম নাহাল আয়াত নাম্বার আটাত্তর আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মায়ের পেট থেকে तो ख्रीटान उद्यापन कर मिलद कारण ओ कपाल ख्रीटान तर नबीर सुष्ठाना सीरा अनुष्ठान কারণ ওই খ্রিস্টানের কাছে তাদের নবী সালামের জীবনের ইতিহাস তাদের নবী কেমনে কেমনে করত, করত। নামাজ কিভাবে বিবাহ কিভাবে করত লেনদেন কিভাবে করত। নবীর সিরাজটা খ্রিস্টানের কাছে সংরক্ষিত নাই কথা বুঝুন খ্রিস্টানের কাছে তাদের নবীর সিরাজ সংরক্ষিত উদযাপন করতে কারণ এই মিলাদ ছাড়া তাদের কাছে কিছুই নাই কিন্তু মোহাম্মদ নামে এই সন্নি নামধারীদের কি হয়ে গেল उन्न दबी करते नदी सीरा संरक्षित सहबीरा कर जन्म नहीं सहबीरा जानिए दिए नदी कि हाथत कि चलत घुमरेटता मस्जिद लेंदेन करवाह कर सतान लालन करबी खुलिए नबी की मक्की जीवन का मदानी जीवन का এই নবী কিভাবে সকালটা কাটিয়েছেন এই নবী কিভাবে দুপুর কাটিয়েছেন সন্ধ্যা কাটিয়েছেন রাত কিভাবে কাটিয়েছেন এই নবীর পুরো जिंदगी তো সাহাবায়ে کرام সনদ সহ সংরক্ষিত করে দিয়েছেন করছেন কি করেন আমি এই কপাল পরা সুন্নিকে বলতে চাই একজন খ্রিস্টান শুধু মিলাদে মসীহ क्षित तुम्हारे तुम्हारे तुम्हें उन्नति दबी करतेस जे नबीर पुराज এর চেয়ে বড় পোরা কপাল কেউ হতে ভালো করে বুঝবেন খ্রিস্টানরা বলে ভালো করে বুঝবেন খ্রিস্টানরা বলে আল্লাহ থেকে বের হয়েছে আল্লাহ থেকে সন্তান বাবার ঐরস থেকে বের হয় না করছেন মনে হয় খ্রিস্টান বলতেছে ईसारामी कह नई सुन्नी नाम नबी आल्लाके बेचे তাদের নবী নাকি আল্লাহ থেকে বের হয়েছে আর আল্লাহ কোরআনে বলে আমি আল্লাহ থেকেও কেউ বের হয় নাই আল্লাহ কারো থেকে বের হন নাই আল্লাহ থেকেও কেউ বের খ্রিস্টান বলে ঈশ্বরের সালাম আল্লাহ থেকে বের হয়েছে বলে আমি আল্লাহ কারু থেকে বের হয় নাই আমি আল্লাহ থেকেও কেউ বের হয় নাই আল্লাহ থেকে কেউ বের কি বুঝা গেল যারা আল্লাহ থেকে তাদের নবী বের হবার দাবি করে তারা যেমন যেমন যেই ব্যক্তি বলে নবী আল্লাহর নূর থেকে বের হয়েছে সেও একই কারণে পথভ্রষ্ট সেও একই কারণে পথ এই জায়গায় কথাটা রাখেন এবার আমি মূল দাবিতে চলে যাই আমি বলেছিলাম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 শিয়ার বাচ্চা বের হয় শাহাদোশাক পরে কাঁদতে সুন্নি নাম ধারি বেদাতি বের হয় হাসতে হাসতে না ভাই আমি দাবি করেছি শিয়ারা শাহাদ মানে এবার দলিল এক নম্বর হয়েছে যে মারা না গেলে কেউ শহীদ হতে পারবে পারবে এবার মজার কথা বলি আমাদের এই শিয়াদের রাফিল শিয়াদের কিতাব আছে আমার কাছে আছে আমি কথা বলি तरब बिहारनवार मुल्लाके ले लिखे की लिखे যে তাদের ইমামরা কেউ মরে না ইমামরা কেউ বরং এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয় কেউ মরে না অর্থাৎ তোমাদের কেউ মৃত্যুবরণ করে না আর শাহাদ বলা হয় যে মারা যাবে যে মারা যাবে যার बेर बेर। शादोत? शादोत हुई हुई मारा देते मारा देते जगह लिखसे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 মর্যাদা পেতেই কিতাবে লিখে বাচ্চা উদযাপন করে শাহাদত কিন্তু শাহাদ মানে বলেন না বলেন না মানে আর সুন্নি নাম ধারী ওই বেদাতি মিলাদ উদযাপন করে কিন্তু মিলাদ মানে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 बुजेंदू बलिल प्रमाण मिलदम विधानी सुन्नी नाम देर आजम छोट मुफ्ती ना मुफ्ती आजम তৈরি কিসের তৈরি বলেন না বলেন না কিশোর তৈরি ওই বেদা থেকে বলবেন বাগদান মাহফিলের শিরোনাম মিলাদিরোনাম কি मानी नबीर जन्म नबीरते मेर पेट दुनिया, दुनिया हा हा आसते मोल्ला साहेब जिब्राइल आलमार नाम और आम्मार नाम নিশ্চিত আছে তাহলে মনে হয় আজ্লাম আস তাহলে নিশ্চিত আছে নাই নূরের তৈরি কোন আব্বা হয় আম্মা হয়। যে নূরের তৈরি হয় তিনি মায়ের পেট থেকে বের হয় হয়। আর যে মায়ের পেট থেকে বের হয় এর নাম তো মিলাম ও উল্লু উল্লা নবী রাস্তা বন্ধ করেছ মিলাদুল নবীর নামে আর তো নূরের তৈরি হয় না এর মানে তুমি নূরের তৈরি বলো আবার মিলাদ উদযাপন করো মূল কথা হলো তুমি মোল্লা মিলাদি মানো না তুমি মোল্লা মিলাদি মানো নবীর মিলাদ মিলাদ পালন করে কিন্তু নিজের পকেটের পয়সা খরচ পকেটের পয়সা কোন খ্রিস্টান তাদের নবীর মিলাদ ক্রিসমাস ডে উদযাপনের জন্য রাস্তা বন্ধ করে গরিবের পকেটের টাকা সাদাবাদি করে কিন্তু তুমি নবীর এমন আসুক নবীর মিলাদ উদযাপন করার জন্য রাস্তার রিক্সাওয়ালার পকেটের দিকেও টাকাও টাকায় কি দেখায় না তাহলে এ মিলাদ মিলাদ বলে সিল্লায় কিন্তু মিলাদ মানে বলেন না মিলাদ মানে আরেকটা মজার কথা বলি এর কিছুটা হলেও যুক্তি আছে যদিও গুমরা পদ ভুল কিন্তু কিছুটা হলেও কি আছে রাগ করছেন আমার উপরে কিছুটা হলেও কিভাবে বলে আল্লাহ থেকে বের হয় তার আব্বা থাকে না ইসালামের আব্বা ছিল যে নূরের তৈরি হয় তার বিবি থাকে না ইসালামের বিবি ছিল যে নূরের তৈরি হয় তার সন্তান থাকে না সালামের সন্তান ছিল না যে নূরের তৈরি হয় তার চাচা থাকে না সালামের চাচা ছিল না যে নুরের তৈরি হয় তার ফুটি থাকে না সালামের ফুপি ছিল না যে নুরের তৈরি হয় তারা নাতি থাকে না ঈসা সালামের নাতি ছিল না যে নূরের তৈরি হয় তার কন্যা থাকে না ঈসা সালামের কন্যা ছিল না যে নূরের তৈরি হয় তার মেয়ের জামা মাথায় টুপি মাথা দিয়েছো মগজ না আছে খ্রিস্টন যদি তাদের নবীকে नूर तयरी हूँ आमथार घु घु कह नबीर तो आब्दमी तयर आब्दुल्लाई এই নবীর আমেনা মাটির মাটির তৈরি এই নবীর আব্বাস মাটির তৈরি এই নবীর কন্যা জয়নব মাটির তৈরি এই নবীর কন্যা উম্মে কুলসুম মাটির তৈরি এই নবীর কন্যা حكيه ماطيري تيري اي نوبيري كننا فاطمه ماطيري تيري اي نوبيري چله طاهر متاهر ابراهيم صدق ماطيري تيري اي نوبيري ناتي اي نوبيري ناتي علي بن ابو العاص ماطيري تيري اي نوبيري ناتي عمان بن عبد العاص ماطيري تيري اي نوبيري ناتي عبد الله بن عثمان ماطيري تيري اي نوبيري ناتي اي نوبيري ناتي حسن بن علي ماطيري تيري اي نوبيري ناتي حسن حسين اي নবীর নাতি হযরতে মুহসিন বিন আলী মাটির তয়রি এই নবীর নাতি Zainab binte Ali মাটির তয়রি এই নবীর নাতি Rukayya binte Ali মাটির তয়রি এই নবীর নাতি Umm Kulsum binte Ali মাটির তয়রি আরে এই নবীর বিবি খাদিজা মাটির তয়রি এই নবীর বিবি আয়শা মাটির তয়রি এই নবীর দিদি মায়মুনা মাটির তয়রি এই নবীর বিবি হাফসা জাহাজ হুদাইমা এই নবীর বিবী সৌদা সবাই তো মাটিরই তৈরি এই নবীর শ্বশুর আবু বকর মাটিরই তৈরি এই নবীর শ্বশুর ওমর মাটিরই তৈরি এই নবীর শ্বশুর मस्तिष्क चिकित्सा करानुना সেই নবীর উপরে নিচে মাটি ডাইনটি বামে তৈরি হইলের আমাদের বাংলাদেশে প্রসিদ্ধ তরিকা আছে অনেকগুলি ওদের বেলা একটা তরিকা হলো ফুলতলি মাসলাক আছে কি নাই আছে কি নাই ওই দুষ্টদের কিতাব নব্বই নাম্বার পৃষ্ঠায় লিখেছে কি লিখেছে দেখেন যার মোবারক যার নূর মোবারক সৃষ্টি করে খেয়াল করতেছেন সবাই খেয়াল করতেছেন মানে সৃষ্টি কইরা নুর দিয়া বিশ্ব জগৎ করছেন আমার বলবেন না বিশ্ব জগৎ কার নুর দিয়া বলেন না বলেন না বলেন না কার নুর দিয়া নবীর নুর দিয়া বিশ্ব জগৎ এর মানে এই বিশ্ব জগতের মাঝে আসমান আছে কি নাই ভাই আসমান আছে কি নাই এই জমিন আছে কি নাই আবু জাহেল আছে কি নাই নাই এই বিশ্ব জগতের মাঝে আসমান সামিল এই বিশ্ব জগতের মাঝে জমিন সামিল এই বিশ্ব জগতের মাঝে পাহাড় সামিল কি সামিল না नूर शामिल शामिल को कोई, कोई आल्लर नूर थे सब नबीर नूर थे আমি ওই মোল্লা কে বলি যদি আল্লাহ বুঝে না আমার হয় আমার কথা বুঝেন তৈরি আর বলেন নবী কিসের তৈরি দলিল দিল নবীর নূর দিয়া সব মানে নবীর নূর দিয়া আরে ভাই নবীর নূর দিয়া দিদি সব বানায় ওই মোল্লারের জিগান মোল্লা সাহেব দাবি করেছ নবী নূরের তৈরি নবী নূরের তাহলে কি বোঝা গেলো হে আসলে নবীকে নূর মানে ওই মানে সলিম উদ্দিন কলিম উদ্দিন রহিম সবাই নূরের তৈরি ঠিক ভাই এদের মাথা ঠিক আছে নতুবা এই ফেতনাবাজি করে আমাদের এলাকায় ফেতনাবাজি করবানা তো যেই ব্যক্তি মিলাদ মিলাত বলে চিল্লায় আবার দাবি করে নবী নূরের তৈরি ওই মোল্লা মিলাদ মানে মানে মিলার আরো মোটা দলিলা হজল শেষ করে দেব কষ্ট হইছে আপনাদের শিয়ার বাচ্চা শাহাদ মানে মোটা দলিল দেবে আপনাদের একজন ব্যক্তি মারা যাইতেছে এখন আত্মীয় স্বজন সবাই কান্দা কইরা ঘরে গিয়ে ঘুমা কি বুঝা গেল আত্মীয় স্বজন ওই মরা ব্যক্তিরে খুব মহব্বত করে না মহব্বত করে এতক্ষণ কানলো লোকেন এতক্ষণ কাঞ্চে হচ্ছে চিন্তা করতেছে এই লোক মরে না কেন বুঝেন ভালো করে বুঝবেন শিয়ার বাচ্চাকে জিজ্ঞেস করবেন তুমি মাতম কবে থেকে শুরু করো কয়ে পহেলা পহেলা মোহারম হজরত হুসাইন হুসাইনের গরদান আলাদা হয় শহীদ কিন্তু শিয়ার বাচ্চা কান্দে শিয়ার বাচ্চা মাতম করে শিয়ার বাচ্চা মর্ষিয়া করে শিয়ার বাচ্চা আহুদাস করে শিয়ার বাচ্চা মাতম করে আহাদারি করে নয় তারিখেও করে দশ তারিখেও করে শহীদ হন হজরত হুসে শহীদ হোসেন দশে মোহরমের আসরের কিছুক্ষণ আগে করতেছে যে মুহূর্তে করতেছে ওই মুহূর্তে হজরত হুসাইনের কল্লা আলাদা হয় নাই রক্ত ঝরে নাই শহীদ হন নাই আগ ওই শিয়ার বাচ্চাকে জিজ্ঞেস করেন তুমি যে মুহাই নামে রাস্তা বন্ধ করে रास्ता बंद कर इबादत करते कल्ला जख कार मैदान दशे मोहर्रम आस मुहूर्ते आलो तुम कान्ना आसन पर शुरू होत कान्ना चलत पूरा महर्रम मास এই মুহূর্তে কান্দ আর শহীদ হইল বাড়িতে গিয়ে ঘুমাও এর মানে হজরত হুসাইন দুনিয়ায় জিন্দা ওই শিয়ার বাচ্চার ভাল লাগে না শিয়ার বাচ্চার ভালো কি করে না এ শাদানে মানে সে যদি শাহাদ মানতো ওই শিয়ার বাচ্চা কান্না শুরু করতো আসরের পরে কোন সময় থেকে তাজিয়া মিছিলকে আসরের পরে বাড়ি করে না দশটার সময় আর আমাদের এই দোস্তরা নামে মিলাদ মানে দলিল নাম্বার দুই কিভাবে আমাদের দোস্তরা বয়ে লিখেছে অনুপস্থিত করছেন মনে হয় আমার উপরে আমি সময় নেব না শেষ করে দেবো এই যে পনেরো মিনিট শেষ করে দেব এখনই তো বলেন না আমরা এখানে হাজির না হাজির মানে উপস্থিত হাজির মানে মিলাদ মানে মায়ের পেট থেকে দুনিয়াতে আসা মায়ের প্যার থেকে মায়ের প্যাট থেকে আসা ওই মূল লাখে জিজ্ঞেস করেন বাগদান আমাদের নবীর মেলা হয়েছে হা হা হয়েছে অবশ্যই হয়েছে আমাদের নবী দুনিয়াতে এসেছেন মায়ের পেট থেকে এসেছেন বাবা আব্দুল্লার ওই এসেছেন মা আমিনার বর্ব থেকে এসেছেন তবে আমাদের নবীর এই পৃথিবীর সব জায়গায় হয় নাই কেবল সৌদিতে হয়েছে পৃথিবীর সব জায়গায় হয়েছে নবীর মিলাদ সব জায়গায় হয়েছে আর ইমানের সাথে বলুন না সব জায়গায় পুরা পৃথিবীর সব জায়গায় না কোথায় হয়েছে আমাদের মিলাদ হয়েছে হা হা হয়েছে তবে পুরা পৃথিবীর সব জায়গায় হয় নাই কেবল সৌদিতে হয়েছে কোথায় হয়েছে আমাদের নবীর মিলাদটা পুরা সৌদিতে হয় নাই কেবল মক্কাতে হয়েছে কেবল মক্কাতে ইমান আছে তো আবদুল্লার বাড়িতে হয়েছে আবদুল্লার বাড়িতে বিশাল আছে তো আমাদের নবীর মেলা পুরা আবদুল্লার পুরা বাড়িতে হয় নাই একটা ঘরে হয়েছে একটা ঘরে আমাদের নবীর মেলা পুরা বছর হয় নাই এক বছর হয়েছে কি বলুন মজবুত আমাদের নবীর মেলাটা পুরা বছর হয় নাই এক মাসে হয়েছে আমাদের নবীর মিলাদটা পুরা মাসে হয় নাই এক সপ্তাহে হয়েছে পুরা সপ্তাহে হয় নাই এক দিনে হয়েছে এক একদিনের চব্বিশ ঘন্টায় হয় নাই এক ঘন্টায় হয়েছে এক ঘন্টার মাঝে প্রতি ঘন্টায় হয় নাই এক মিনিটে এক মুহূর্তে আমাদের নবীর মিলাদ হয়েছে আব্দুল্লার বাড়িতে হয়েছে পুরা বাড়িতে হয় নাই এক ঘরে হয়েছে এক ঘরের পুরা জায়গায় হয় নাই এক কোনে হয়েছে এক কোনে হয়েছে যার জন্য এক কোনে এক জায়গায় হয় এই ব্যক্তি না পৃথিবীর এক জায়গায় এক মুহূর্তে একটা সেকেন্ডে হয়েছে এই বিক্রি আমাকে বাংলাদেশের মিলাদ নাফিল আসে না আসতে পারে কলকাতা বুঝলেন আরে ভাই আসতে পারে যার মিলাদ হয় যার মিলাদ হয় যে জন্ম নেয় যে মায়ের পেট থেকে যে মায়ের আকদাস থেকে মায়ের পেট থেকে মায়ের উদর থেকে দুনিয়ার একটা জায়গায় নামে এই ব্যক্তি সর্বত্র হাজির হতে পারে সম্ভব ইদের আকল গেল কোথায় মাহফিলের শিরোনাম দিয়েছে মিলাদ মিলাদ মিলাদ মিলাদুন্নবী আর ওই উল্লুমুল্লা हाजिर मान सब जगह थका তুমি কি নবীর মানেনা আপনারা তো মানেন কে কে মে দেখানো ঘ সবাই মানেন তো আচ্ছা সবাই মেয়ারাজ মানেন না সবাই মানেন তো মেয়ারাজ কাকে বলে মেরাজ বলা হয় আমাদের নবী ওহানির ঘর থেকে বাইতুল্লা গিয়েছেন मदीनाम गृतान तृत्य आसमान चतुर्थ असमान चतुर्थ आसमान पंचम आसमान पंचमान ष्ठ आकाश ष्ठ आकाशर पर सप्तुल ছিলেন যে বলে ছিলেন সে হাজির মানে ঠিক আছে না ভাই বুঝলাম যদি নবী আর থাকেন তাহলে হাজির তাহলে কিন্তু যদি বলে না না घर नजर मानते ही हजर नजर मानते ही सेक्ति बोले नबी सब जगह हजिर এই ব্যক্তি নবীর মেরাজ মানে তো যেই ব্যক্তি নবীর অস্বীকার করে কিন্তু আশেকের কাতারে তারা নাম হতেই পারে না এই ব্যক্তি আশেখ রসুল হতেই যে নবীর মেরাজ মানে না হে আশেখ রসুল হে আশেখ রসুল না গুস্তের আপনার এখানে সবাই হিজরত মানেন তো সবাই মানেন কেউ স্বীকার করি না হিজরত কাজরত বলা হয় ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া এর মানে আমাদের নবী মক্কা ছেড়েছেন মক্কা মদিনা গিয়েছেন মদিনা मु, बुजे ना बुझे हाजिर था, था माने হিজরত অস্বীকার করে হে কয় নম্বর আশেখ রসুল আশেখ রসুল না আশেখ রসুল এবার শেষ কথা বলতেছে শেষ কথা বলতেছে রাগ করতেছেন মনে আমাদের দোস্তরা শিরোনাম দেয় সব জানে আর হাজার আটাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন জানতে আর আলিমুল গায়ে ওই ব্যক্তিকে বলা হয় যিনি মা ফল আসবাব কোনো মাধ্যম ছাড়া সব জানে আর মাধ্যম ছাড়া সব জানে কেবল আল্লাহ কে জানে और जै व्यक्ति मैर पेट बर व्यक्ति माध्यम छाड़ा सब कितु जानते पाड़े। पाड़े? তাহলে সে মা ফল আসবাব কিছু জানতে পারে না মা তাহতাল আসবাব জানতে পারে এর মানে তুমি আলিমুল গায়ব দাবি করে নবীর মিলাদ অস্বীকার করো বলি নবীর মিলাদ মিলাদ বলে কিন্তু বুঝে নেওয়ার কথা কোরআন নাজিল কোন দরকার আছে আমি ওরে বলি বাবদান जो नबी सबुलहूर्ते आसते थकत नबीर शर घरम्क होते नबी शर का थकतो नबी शर भारी हो जितई कष्ट ओ नजिल के अनर्थ कई मिला दिए चाप কিছুতেই পারে হুকুম আছে ওদের বই থেকে আমি দেখাবো ওরা বলে যে প্রথম প্রথম বলতো মিলাদ হচ্ছে বেদাতে হাসানা বেদাতে বলেন না বলেন না কি বেদাতে হাসানাতে এখন ওদের কি বললাম ভাবতাম বেদাতে হাসানা এটা আবার কি জিনিস বুঝেন নাই এটা আসলে এটা ঠিক আছে। কিন্তু উত্তম বেদাত আমরা বললাম ভার উত্তম বেদাত নবী তো বলেছেন কুল্লু বেদাতিন দলালা সব কড়ি বেদাতি গোমরাহি তো তোমরা এই উত্তম বেদাতের মিলাদ উদযাপনের দলিল কই পাইছ ভালো করে বুঝেন ভালো করে বুঝেন বেদাত বলা হয় নতুন উদ্ভাবন কাজ নতুন কোরআনে আছে আবার বলতেছি বললাম বাবদান মিলাদ কি কয় এটা বেদাতে হাসানা বেদাতে মানে বললো বেদাত নবীর জমানায় থাকলে এটা ভেদাত হতে পারে নবী করেছেন এই কাজ ভেদাত হতে পারে সাহাবি করেছেন ভেদাত হতে পারে দুঃস্থদের বললাম বাব মিলাদ যে উদযাপন করো রাস্তা যে বন্ধ করো এটা কি আচ্ছা লেগাইতে মানলাম তো বেদাত যে জিনিস হয় ওইটা কোরানে লজ্জা হয় না বই লিখে মিলা মের নামে বই লিখে কোরআনের দলিল দিয়ে হাদিফের দলিল দিয়ে জালিয়াতি করতে লজ্জা হয় না দাবি করো বেদাত আবার কোরআনের দলিল নাও কোন মুখে না দোস্তের ওনারা একটু আগাইছে কয়টা বেদাতে হাসানা তবে মূলত শূন্যতে হাসানা বলো দেখি কে আমরা বললামের সোচনা ভালো করে বুঝেন মিলাদের সোচনা একশো আঠাত্তর নাম্বার পৃষ্ঠা দেখেন কি লিখছে একশো আটাত্তর নাম্বার পৃষ্ঠা আমরা বললাম বাগজান মিলাদ কবে থেকে শুরু হয়েছে লিখছে একশো নাম্বার পৃষ্ঠা দেখেন লিখেছে প্রথম তিনি হলেন ইরাকের ইরিল শহরের বাদশাহ আবুদ মুজফর উদ্দিন সুতরাং বুঝা গেল এটা সুন বল আমাদের কিভাবে লিখতেছে ইরবিল শহরের এক বাদশাহ চালু করছে আবার এটা কোরআন এবং সহিদ দ্বারা প্রমাণিত মিলাদো কেয়াম কোরানো হাদিসের অকট্য দরিলের প্রবাহ তো মুখে মুখে এক কাজে কর্ম মিলে আর ওই মিলে চালু করছে ইরাকের বাদশা ছয়শ চার হিজড়ি ছয়শ বলেন না ছয়শ আইসা একজনে আইসা আকাম করছে আর এর জন্য আরেকজনে কিতাব লিখছে ওটা আমি দেখায় ভগবাতিলের পরিচয় আরেক বুঝত বেদাতি আলহাজ মালানা মোহাম্মদ ইকবাল হোসেন আল কাদির সাহেব উনি এই বইয়ের পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বার পৃষ্ঠায় তিনি খুব মহাব্বতের সাথে লিখেছেন যে এই কাজটা চালু করছে এর নাম ইবনে দহিয়া হেঁটে ওই বাচ্চা খুশি হইয়া বহুত টাকা পয়সার অনেক কিছু দিয়েছে লোকটার নাম ইবনে দহিয়া ইবনে এই লোকটা কেমন ছিল ইবনে দহিয়ার কাহিনীরা দেখায় শেষ করে দিচ্ছে কিতাব নিসানুল মিজান ইবনে হাজার আসলাম আলী রহমতুল্লাহ কিতাব এই কিতাবে ওই মিলাদ তার ব্যাপারে চুরাশিষ্ঠা থেকে নিয়ে দুইশো চৌরাশি নাম্বার পৃষ্ঠা থেকে নিয়ে দুইশো দুইশো চুরাশি নাম্বার পৃষ্ঠা থেকে নিয়ে তার জীবনী লিখেছেন ইবনে হাজার আসরানি তার ক্ষেত্রে ইবনে দাহিয়া কেমন ব্যাপারে ইবনে দাহিয়া মিথ্যু আর একজন বানোয়ার বক্তব্য প্রদানকারী হিসেবে সমস্ত লোকদের ঐক্যমত্য হিসেবে আমি পাইছি মানে ওই এমন একটা লোক পাওয়া যায় না যে কইতো এরকম কাউকেবার এমন মৃত্যুক ছিল যে ওর জমানায় সব মানুষের এজমা ছিল ঐক্যমত্য ছিল যে হ্যাঁ মিশা ভালা ওই মিলাদি দোস্তদের হ্যাঁ ইমাম হচ্ছে কি এরপরের পিসা দেখেন কি আর একটা মজার জিনিস বলছি হে আল হেদিকে হানাছিল জিনিস লামাজাবি বড় ভয়ঙ্কর জিনিস এখন এই লোকটা কেমন كثير الوقيعة في الأئمة وفي السلف من العلماء خبيص اللسان خبيص اللسان أحمق شديد المكر قليلا نظر في أمور الدين متحاضنا تقول لك يا لوكتة كيف تحدثون ذانين؟ اي لوكتة اكتو দুই নাম্বার এই লোকটা কেরাম এবং সালাদ ব্যাপারে বড় জঘন্য কথা বলত এবং আহমদ কি এরপরে সাদিদ আলমাকি প্রচন্ড ষড়যন্ত্রী ব্যক্তি এবং এই ব্যক্তি তার দিনই বিষয়ের ক্ষেত্রে কম নজর রাখত এরকম এক ব্যক্তি এই বেদাত চালু করছে বুঝা গেল মিলাদ নবী থেকে প্রমাণিত কি বুঝা গেল যারা মিলাদ মিলাদ বলে চিল্লায়া মাহফিল গরম করে আর আমাদের ওয়াহি বইলা গালি দেয় এই সমস্ত ভণ্ডরা আসলে মিলাদ মানে না আসলে মিলাদ আব্দুল হাব আব্বার নাম কি বলেন না বলেন আব্বার নাম কি এই মোহাম্মদ বিন আব্দ হল দীর্ঘিতা বাবা কাছে আছে আমি আন্দাজে কথা বলি না মজার কথা হলো এই মোহাম্মদ ছেলের নাম মোহাম্মদ আব্বার নাম আব্দুল আব্বার নাম না আব্বার নাম এই মুহদ সরকার আব্দুল ওয়াহ যখন দেখলো তার ছেলে মোহাম্মদ এই মিলাদ কিয়াম কবর পূজা মাজার পুজার বিরুদ্ধে কাজ শুরু করছে আব্দুল ওয়াহ ছেলে মোহাম্মদ রে করছে কি করছে কবর পূজার বিরুদ্ধে মাজার পূজার বিরুদ্ধে যে আওয়াজ তুলেছিল নাম তার মোহাম্মদ নাম তার আর এর পক্ষে যে আওয়াজ তুলেছিল তারা নাম আব্দুল তারা নাম তার নাম मिल थी दीर्घिकार लागिए सम्बन्ध युक्त है उपमहदेश कौमी मिलदे बिोधी कियाामोधी कबर पूजार बिोधी हजार पूजार बिरोधी तरह क्षाता मिले आरब से मिले ना এইবন পূজার কাজের সাথে মিল রাখলে যদি সম্বন্ধ হয়ে তার নাম হয় তাহলে এই উপমহাদেশের ওলামায় দৌবন্ধ সত্যিকারের মোহাম্মদী আর ওই আরবের আব্দুল হাব दिले बर पूजार बिुदे आवाज तोलार कारण संतान के तेज पुत्र करे प्रमाण करबर पूजार पक्षे मूजार पक्षे सुत उपमहदेश পক্ষে ওই সমস্ত ব্যক্তিদের কাজটা আরবের সেই ওয়াহের সাথে মিলে সুতরাং এই সমস্ত সুন্নি নাম ধারী ভন্ডেরাই ওরাই প্রকৃত বুধুর ঘরে সাপাই উদুর পিন্ডি বুদুর ঘরে ভাবি আমরা না হ্যাঁ আমরা আল্লাহ আমাদের লাম ধাবি বেদ ফেরকা আর সুন্নামধারী বেদাতি ফেরকা দুর্কা থেকে আমাদের ইমাম এবং আমালকে হেফাজত